একটি প্রশ্ন ছিল অনেক আলেমদের মুক্তিকে থেকে শোনা যায় অনেক সাইকোলাজিস্ট বা মোতাবি পর্যায়ের বড় আলেমদের মুক্তিকে থেকে শোনা যায় যে সরকার আমাদেরকে এখন জঙ্গি মৌলবাদী বলে না এই জন্যে বোঝা যাচ্ছে যে ওনারা আরো খুশি আনন্দিত সরকারে এগুলো না বলার কারণে আপনি কি বললেন صبروا على ما أصابهم في سبيل الله وما ضاعوا ومستقوا والله يحب الصابرين وما كان قولهم إلا ان قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فاتاهم الله সদক আসলে দেখার বিষয় হল যে আমাদের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 তাহলে যেন তারা শরীয়তের বিরোধী কাজের কি করলেন নাহিক নাহিয়ানিল মুন কারের মধ্যে কি করলেন তারা নামলেন নাহিয়ানিল মুন কারের মৌখিক প্রতিবাদ মৌখিক প্রতিরোধে তারা কি করছেন নামছে। তাদের কাজটা যেন এটা এটা না যে সরকার মুন সাথে কী হয়েছে চরিত হয়েছে তারা এই কার্যক্রমগুলি গ্রহণ করেছে সরকার কি তাদের এই দাবিগুলো তাদের এই নিষেধ মেনে নিয়েছে না এই নাহিয়ানীল মুন কাজ দ সরকারে নিজেদের সর্বশক্তি দিয়ে কঠিন হাতে দমন করে দিছে কী করছে নাহিয়ানীল মুনকারের কাজ ড সরকার কি করে দিল দমন করে দিল তা নাহিয়ানীল মুনকার করতে গিয়ে যদি দমনের শিকার হতে হয় প্রতিরোধে কী করতে হয় মুখোমুখি হতে হয় তখন আল্লাহর যেই বন্দারা আল্লাহর যেই সৈনিকরা নাহিয়ানীল মনকারের জন্য কি হয়েছিলেন মাঠে নেমেছেন বের হইছেন। তাদের করণীয়টা কি। ওনাদের কাজটা এটাকে আমরা তো নাহিয়ানীল মুলকারের একটা কাজ ধরতে পারি না ধরতে পারি না নাহিয়ানিল মুনকার ধরতে পারি না এবং ওনারা কি এটাকে নাহিয়ানিন মনকার হিসাবে স্বীকার করবেন না যে আমাদের এটা কি ছিল নাহিয়ান মুনকারের পর্যায়ে ছিল যেটা আলিমুলামার দায়িত্ব যেটা জনগণের দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির কি দায়িত্ব মানিঙ্কু মূংকার তোমাদের মধ্যে যে মূনকার দেখবে তারই দায়িত্ব তো ওনারা একেবারে ব্যাপক হারে এই মুন কারগুলো যখন প্রতিষ্ঠিত হইতে দেখলেন এর জন্য ইমানের টাকা যায় তারা কি করলেন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 এখন তাদের ছিল পিছনে সরে যাওয়া নাহিয়ার মুন কারের কাজ ছেড়ে দেওয়া এই ব্যাপারে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন রাহুল এমন অনেক নবী ছিলেন যাদের সাথে মিলে আলারা যুদ্ধ করেছেন আল্লাহ আল্লাহরা কিতাল করেছেন কিতাল করছে কে নবী এবং আল্লাহ আল্লাহানিমা সাবাহমফি সাবিল্লা নবী এবং অলিরা মিল্লা যে যুদ্ধ করছে এটা ছিল আল্লাহর পথে না আল্লাহর পথে তাদের উপর যেই একটু বিষয় এখানে খেয়াল করেন যুদ্ধ করতেছে নবী এবং অলিরা আল্লাহর পথে তাদের উপর কী আসছে মুসিবত আসছে তো নবী যদি নবীরা এতনিস্তক হয় তাদের সাথে যুদ্ধ করতেছে অলিরা তাহলে তাদের মর্যাদা কত বড় এই লোকগুলোর আবার বিপদ আসবে কেন তারপর তাদের উপর কী আসছে বিপদ আসছে তাহলে বোঝা গেল আল্লাহর পথে যুদ্ধের পথে কিতালের পথে কি বিপদ আসবে নাহি আলীমকারের পথে কি আসবে বিপদ আসবে सीबत आर पर किबर कर दरज धर ये सुरत ताहिया मुनकर कर पथे जन की आल्लासिबत हर किस हाराय नबर प्रथम पर्यायी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 দুর্বল হয়ে পড়ে নাই শক্তির ব্যবহার কি করে দেয় নাই তারা বাদ দিয়া দেয় নাই যে বিপদ যখন আসছে এখন আর শক্তির ব্যবহার আমরা কী করবো না করব না এখন জঈফের মতো দুর্বলের মতো জীবনযাপন করবো আমরা না ওয়ামা জু তারা কি হয়ো যায় নাই দুর্বল হয়ে যায় নাই নিরীহ হয়ে যায় নাই তারা অনুগত হয়ে যায় নাই ওয়ামা তাকানু আর তারা নথিও স্বীকার করে নেই যাদের বিরুদ্ধে না হিল মুন ছিল তাদের বাধার সামনে কি হয়ে যায় নাই নত হয়ে যায় নাই নতি স্বীকার করে নাই নিজেদের আদর্শ ছাইরা দিয়া ওদের আদর্শ কি করে নেয় নাই গ্রহণ করে নেয় নাই ইস্তিকা নি নিজে কি হয়ে যাওয়া দলিল হয়ে যাওয়া আরেকজনের উপরস্থ কি করে নেওয়া মাইনা নেওয়া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 শত্রুর সামনে কি করতে পারবে না শত্রুর আদর্শ করতে পারবে না নিজের আদর্শ নইতে পারবে না মাথা ভাঙবে কিন্তু মাথা কি করবে না নইবে না ওখানে বলছিলামা আশো আবার এই কাজগুলি যা করলো সে সবরকারীদেরকে আল্লাপা কি করেন তাহলে যেহেতু নাহিয়ানিনের মধ্যে তারা কি করেছিলেন নেমেছিলেন উচিত ছিল সাহস না হারানো দুর্বলতার পথ না ধরা দুর্বলদের পথে না হাঁটা আর না করা জীবন চলে যাবে আমি কি করব না নতার করবো না এই পথ থেকে আমি বিচ্যুত হব না হাল ছাড়ব না ও ইসানা ফি আমা ও সাব্বিত আকদামানাংসুরনা হালাল কৌমিল কা এবং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 মজবুত রাখো আসলে কাজ করতে গিয়া বিভিন্ন ধরনের উল্টা পাল্টা হতেই পারে আর কাফেরদের উপর আমাদেরকে কি করো সাহায্য করো আল্লাপাক কাফেরদের উপর সাহায্য করবেন কখন যখন নিজেকে সাহায্যের পথে কি করবো আমি রাখবো আল্লাহাক বলছেন যে সাহায্য করো আল্লাহ তোমাদের করবেন সাহায্য করবেন আল্লাহ যে নির্দেশটা দিচ্ছে সেই নির্দেশের সবর করলেই তো আল্লাহকে কি করা হবে সাহায্য করা হবে না রাস্তা ছেড়ে দিলে আল্লাহকে সাহায্য করা হবে আল্লাহ তাল্লাহর কাছে যে সাহায্যের দোয়া করা হইতেছে এটা কি সাহায্যের পথে থাইকিয়া না সাহায্যের পথ ছেড়া দিয়া সাহায্যের কাজ না সাহায্যের কাজ না চাইতে পারি কাজ না কইরা দোয়া করা এটা কি শরীয়তের অবকাশ আছে হাদিস রসদাম বলেছেন কাজ ছাড়া যে দোয়া করে সে যেন ধনুক থেকে তীর মারে ধনুকের সুতা ব্যতীত আর দোয়াগাইরি আমলিন তার রি বেগাইরি ওয়াতারিন আমল ছাড়া দোয়া তীর মারা সুতা ছাড়া ধনুক থেকে সুতা ছাড়া তীর মারবে যাবে ই আমল ছাড়া দোয়া করলে এই দোয়া কি হবে না যদি কান্নাকাটি করেন তাহলে আল্লাহর হুকুম পালন করা হইলো না আল্লাহর হুকুমের সাথে তামসা করা হইলো তোমার নাহিয়া নীল মুন করতে আর তুমি আল্লাহরে কৌ যে তুমি করো আল্লাহ কই তুমি করো আর তুমি কো আল্লাহ তুমি করো আল্লাহ আর তুমি ঠেলাঠেলি লাগাই দিছ আল্লাহ কিলু হুম ইউ আজিম হুম আল্লাহ বি কুম তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো তোমাদের হাতে আল্লাহ কি দিবেন শাস্তি দিবেন আর তুমি কো যে আল্লাহ কাফের রে তুমি গাইবি আজাদ দিয়া ধ্বংস করে দেব আল্লাহ কই তুমি যুদ্ধ করো তোমার হাতে আমি তারা কি দিবো শাস্তি দিবো আর তুমি কো আল্লাহ তুমি তোমার কি ধ্বংস করে দাও আর তোমার ভক্তরা এই তো আল্লাহর বিশেষ খাটিগন্ধ হয়ে গেছে যে হ্যাঁ আল্লাহর কুদ্রতের উপর ভরসা করে লেগেছে এটা আল্লাহ একটা তামসা নবীরা এমন করে নাই অলিরা কি করে নাই এমন করে নাই তারা কি করছে দোয়া করছে রসল আলি আসাল্লাম বদরের যুদ্ধে জয়ে হওয়ার জন্য দোয়া করছেন মসজিদে নবু বসে থেকে না যুদ্ধের মাঠে এসে যুদ্ধের মাঠে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 দিন থাকবে না এবং রসুলের এই কথাটা এই অবস্থান গ্রহণ করে তারপরে কি করে দোয়া করে নিজেদের দুর্বলতার ক্ষমাও চায় আবার আল্লাহর সাহায্যও কি করে চায় সাহায্য চাওয়া হবে কি সাহায্যের পথে থাই না বাড়িতে গিয়া বাড়িতে গিয়ে বলবে যে আল্লাহ তোমার দুনিয়ার প্রতিদান দিয়েছেন এবং আখেরাতের উন্নত প্রতিদান তাদের জন্য কি করেছেন দিয়েছেন সৎ কর্মশীলদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এরা হইল নেককার। তারা হলো কি ন্যাক্কা যে রাস্তায় থেকেছে তারা দুনিয়ার নিয়ামতর উপযোগী হয়েছে আখেরাতের নিয়মতের কি হয়েছে উপযোগী হয়েছে এর বিপরীতটা কি দেখেন আল্লাপাক কোরআন কারিমের আয়াতের একটার সাথে আর একটা সংযোগী অর্থ বোঝাটাকে অনেক সহজ করে দেয় এরপরে আল্লাপাক কি বলতেছেন ইয়া ইতিহাদিন হে ইমানদার সকল তোমরা যদি কাফেরদের অনুগত হয়ে যাও কাফেরদের যদি আনুগত্য করুদ্দু কুমালা আকা বিকুম তোমাদেরকে তারা তোমাদের পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবে আবার ইমানহীন অবস্থার দিকে তারা তোমাদের কী করবে নিয়ে যাবে শুরু তো হবে অল্প দিয়ে কাফেরদের মোকাবেলায় দৃঢ়তাকে বাদ দেয়া কাফেরদের মোকাবেলায় সাহসটাকে হারায়া কাফেরদের মোকাবেলায় দুর্বলতার পথটা কি কী গ্রহণ কইরা। কাফেরদের সামনে কি হইয়া নত হইয়া শুরুটা তো হবে এটা শেষে কি হয়ে যাবে তোমরা কাফেরদের কাফেররা তোমাদেরকে কইলিয়া যাইবো মাথা খালি নোয়াইসো শেষ পর্যন্ত তুমি কিয়া যাইতে যাইবো ইমানহীন অবস্থার দিকে ফিরে যেতে হবে তোমাদের পিছনে তোমাদেরকে ফিরে যাবে উল্টা পথে তোমাদের তখন তোমরা ক্ষতিগ্রস্থতে রূপান্তরিত হয়ে যাবে চলতে ছিলে সফলতার দিকে আর উল্টে এনকালাপ হয়ে যাবে তোমাদের উল্টে কোন দিকে যাবে তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সফলতার পথ হবে না কিসের পথ হবে বরং আল্লাহ হলেন তোমাদের অভিভাবক ওদেরকে অভিভাবক বানাইয়া ওদেরকে সহায়ক মনে কইরা, ওদের কাছে মাথা নত করিয়া তোমরা কি পাবে না পার পাবে না বরং আল্লাহ হলেন তোমাদের মাওলা আল্লাহ হলেন তোমাদের অভিভাবক আল্লাহ হলেন তোমাদের সাহায্যকারী আল্লাহ হলেন তোমাদেরকে বাঁচানে সাহায্যকারী যারা নাহিয়ানকার বাতা দিয়েছে সেই সরকার না সেই তাগুত না সেই লোকগুলো না তোমাদের মাওলা তারা কখনো হইতে পারে না তোমাদের বন্ধ হইতে পারে না তারা তাদের আনুগত্য তোমরা স্বীকার করতে পারো না ইসলাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়াটা ঝুঁকি মনে করেছেন তখন কিভাবে দাওয়াত দিয়েছেন গোপনে কিন্তু গোপনে দাওয়াত দিয়েছেন যে দাওয়াতের মধ্যে কি কাটসাট করছেন হ্যাঁ সত্য মিথ্যা কি কোন গোলায় মিলাই ফেলছেন অসত্য কি সত্য মিলা রসুল সাময়িক ভাবে এই সমস্ত কাজ করছেনগোপন করেছেন ঠিকাশ ঠিক নিজে বাড়ি ঘর সাইড ঠিক কিন্তু সত্য দাওয়াত কি কি করেন নাই ছাড়েন নাই সত্যটাকে ছাড়েন নাই এই আয়াতের আলোকে ইবনে মাসুদ রাজ একটি বাণী প্রণিধানযোগ্য তিনি বলেন কি আমরাও তো জানি না হলো শেষ পর্যায়েটা কি দিয়ে ঘৃণা করা না তিল্লিয়া ঘৃণা করার এটার দলিল কি আমি যে দিল দিয়ে ঘৃণা করতেছি এই মুন কারটাকে ইনি বলছেন ও দালালাতুল কুরহ ইউনিভার্সাল বলেন যে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 কোনো কাজের মাধ্যমে তাদের কী করা যাবে না সহায়তা করা যাবে না এই কাজের মধ্যে সহায়তা বাদ দেওয়া এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা দলিল যে দিলের ভিতরে কি আছে ঘৃণা আছে এখন যদি এটা না থাকে তাহলে এই ঘৃণার কোনো অর্থ হয় না যতই বলে যে আমি ঘৃণা করি এই ঘৃণা আসলে সেদ্ধ ধোকা দিচ্ছে আল্লাহ তালা আরও পরিষ্কার বলে দিচ্ছেন যে ওয়াট দু ফেররা চায় যে আপনি ঢিল হয়ে যান তারাও ঢিল হবে আপনি শিথিলতা দেখান তারাও শিথিলতা দেখাবে আপনিও ছাড় দেন তারাও ছাড় দিবে। এ ছাড় এ সমঝোতা মানে হকের ব্যাপারে কি সমঝোতা ছাড় ঢিলামি এই কামনাটা এটা কাদের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 এটার মধ্যে দেখে কি বাস্তবতা কার্যকরিতা আল্লাহর বিধানের মধ্যে দেখে কি অসারতা আল্লাহর বিধানটা হলো অকেজ এটা চলার অযোগ্য এই মিথ্যা প্রতিপন্নকারীদেরকে আপনি কি করবেন না অনুসরণ করবেন না মুসলমানরা যে ইতিহাসের মধ্যে তারা প্রতিষ্ঠিত হয়েছেন এর মধ্যে তাদের এই প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় কার্যকরী যেই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 ইসলামটাকে বিক্রি করা কাটাট করে উলট পালট করা নিজেদের জীবন রক্ষা করা নিজেদের স্বার্থ রক্ষা করা নিজেদের সুবিধা রক্ষা করা এটা তাদের মধ্যে ছিল কি ছিল আনা হাই। দিনের মধ্যে খুঁত আসবে আর আমি জিঙ্গা থাকব। দিনের মধ্যে একটু হের ফের হবে আর আমি পাইচা থাকবো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 ছাডা তত বেশি কি হবে খুলবে তত বেশি বাড়বে আসলে এইগুলো হলো আমাদের মানে গাফলত কি গাফলত মানে বাস্তবতা সম্পর্কেও উদাসীনতা দুনিয়ার পৃথিবীতে কেউ নিজের সম্মান নিজের ব্যক্তিত্ব নিজের সম্পদ নিজের ইজ্জত নিজের রাষ্ট্র এইগুলো নিয়ে বাঁচতে পারে না দুর্বলতার সাথে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 কাফেররা যাদের সামনে সাথে আমাদের মোকাবেলা হয়েছিল তাদের সাথে আমরা নত হইয়া এখন তাদের কিছু ফ্যানকুরা তাদের কিছু সুযোগ সুবিধা কী করতেছি পাইতেছি, তাদের পক্ষ থেকে কিছু পিঠ চাপড়ানো তাইতেছি এটা নিয়ে আমরা আনন্দিত হয়ে আসি খুশি হয়ে আসি এটা হইলো এক ধরনের আমাদের গাফলত দিল মরিয়া যাওয়া দিলের মধ্যে পর্দা পেরা যাওয়া গাফেল হইয়া যাওয়া কাল কলবাহু আন বিক্রি না হাওয়া হুয়া কানু আমরুহু, তো যার দিলকে আমি রাফেল বানাই দিয়েছি তার অনুসরণ করো না রাফেল বানাইছি কি আন বিক্রি না আমার উপদেশ থেকে কোরআনে কি বললাম এই তার ধার সে কি করে না ধারে না কিনির্দেশ দিলাম তার এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে এটার কোনো তার ধার ধারাল নাই।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 কাজগুলি হল শরীয়তের সীমা লঙ্ঘনমূলক কাজ কাজগুলিও হলো ত্রুটি ত্রুটিযুক্ত এই ব্যক্তির কথা তোমরা কি করো না দেখেন অবস্থাটা যে এই সমস্ত লুকদের কথা মেনে মেনে নিজেরাও গাফিল হয়ে যাওয়া শুরু হয়ে গেল এখন আমরা বলবো এরা তো আমাদের দেশে এরা তো এমন তেমন আল্লাহ তালা দেখেন কী বলতেছে না আর সুন্দর করে যারা আল্লাহ এবং আখরে প্রতি বিশ্বাস রাখে এমন জাতিকে আপনি দেখবেন না হাত দাল্লাহ রসুল আল্লাহ এবং রসুলের সাথে যারা শত্রুতা করে এদের কাউকে তারা কি করে মোহব্বত করে এমন দেখবেন না হোম আউ আবাহ আশিরত যদিও আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে শত্রুতাকারীরা তাদের পিতা হোক সন্তান হোক ভাই বেরাদর হোক অথবা বংশগোষ্ঠী মানে যে ভাবেই তাদের ঘনিষ্ঠ হোক তাদের দেশি বা যাই হোক তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতাকারীদের সাথে কি রাখবেনা না মহব্বত রাখবে না যাদের দিলে কী আছে আল্লাহ এবং আখরে প্রতি কী আছে বিশ্বাস আছে আল্লাহ এবং আখরেের প্রতি বিশ্বাস আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর শত্রুদের সাথে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 তুমি ভাবতেছ আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর নির্দেশকে ছেড়ে দিয়ে তুমি ওদের দিকে ঝুঁকে গিয়ে সুবিধা পেয়ে ফেলবে না না সুম্বাল তুমি সারুন এরপরে তোমার কোনো সাহায্যকারীও তুমি পাবেন কেও তোমাদেরকে সাহায্যও করবেন আল্লাহ রুকুন কি লাতার কানু এর অর্থটা কি এখানে এই জিনিসটা একটু বুঝি আমরা লাথ হলো ইমাম কুরতুবি বলেছেন যে আর যে হ্যাঁ এই সরকার ভালো তারা ইসলাম বিরোধী না এদের কর্মকাণ্ড নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কেন নেই একটা ভাব প্রকাশ করে দিলে না। পেলে আস্থা তাদের প্রতি কী হয়ে গেল হয়ে গেল ও শুকুন উলাসাই কোনো বিষয় নিয়ে স্থির হয়ে যাওয়া যে সরকার যা করতেছে এখন আমরা কোনো নাড়াচাড়া করব না আমরা এখন স্থির হয়ে গেলাম আমরা এখন নিজে নিজেদের খানখা নিয়ে নিজেদের অবস্থান নিয়ে নিজেদের প্রতিষ্ঠান নিয়ে আমরা বসে বসে জিকির করতেছি এখন এরা আমাদেরকে ভালো বলতেছে আমরাও স্বস্তিতে আছি আলহামদুলিল্লাহ শুকুনের সাথে আমরা দিনের খেদমাত করতেছি এরা আমাদেরকে সুকুন দিয়া রাখছে এই যে সুকুনই সাজাওয়া এটা কি তাদের দিকে রুকুম তাদের দিকে ঝুঁকা হন এই কারণে আপনি একেবারে শুকুনের মধ্যে আসেন শুকুন ইলাসাই ওর রিজাবহি এবং এটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করিমনি বলছে লিল ইলে এদের দিকে তোমরা মাইল হয়েও না ঝুঁকো না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 এটাগুলো ফের আউনি বাণী যে ইসলামের ততটুকু চর্চা করা যাবে ততটুকু কথা বলা যাবে যতটুকু দেশের সংবিধানে কি করে অনুমোদন করে আরবিধান দেশের বিরুদ্ধে গিয়া রাষ্ট্রের বিরুদ্ধে গিয়া সংবিধানের বিরুদ্ধে গিয়া ইসলামের কাজ করা যাবে না তাহলে সেটাকে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে সেটা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হবে সেটা হত্যা উপযোগী সেটা আমার অনুমোদন ছাড়া তোমরা তার উপর মেনে নিয়ে আসছো কবে লাগে কি ধি দিলো জাদুঘরদেরকে যে তোমরা যে ইমান আনলা এখন তোমাদের একদিকের হাত আর একদিকের পা কী করব আমি কেটে দিব ্তি আন্না এই দিয়া কুম মিন কুমিন এক একদিকের হাত আর দিকের কি পা কেটে দিন আর তোমাদের সবগুলোকে শুলিতে এটা তো চালাবো কাঁচতে ছিল এটা তো সরকারের অবস্থান ছিল এটা তো সরকারি বাহিনীগুলির কি ছিল দম্ভ ছিল এটা এই ক্ষেত্রে ইসলামপন্থীদের আল্লাহর শরীয়ত কামনাকারীদের দিন রক্ষাকারীদের দিনের হেফাজতের দায়িত্বশীলদের অবস্থানটা কী হওয়া উচিত ছিল জাদুঘরদের অবস্থানটা কী হয়েছে আল্লাপক বলতেছেন কলু লয় র তোমরা এই যে ধমকির হুমকি দিচ্ছ এই কাজগুলি যদি আমাদের উপর বাস্তবায়ন কর আমাদের কোনো অসুবিধা নেই লা জয় কি নেই কোনো ক্ষতি নেই ইনা ইলা অবিন কালী আমরা আমাদের রবের দিকে ফিরে যাবো প্রত্যাবর্তন করব আমরা রবে বিশ্বাসী রিব্বি আল্লাহ আলাহ আল্লাহর কাছে ফিরে যাব কষ্ট যদি বেশি হয় তাহলে প্রতিদান কী পাবো বেশি পাবো এতে আমরা বিচলিত না এতে আমরা কোনো ভয় পেয়ে পেয়ে যাবো না ফেরদ্য মুসলমান হওয়া ব্যক্তিরা ইজত দিয়ে দিল আর ইসলামের উপর জীবন কাটাই দিচ্ছে নিম্ন ইসলামের শত্রুগুলি রে আরো দুর্বল ইসলামের শত্রুগুলির সামনে মাথা নোয়া দিতেছে আবার আনন্দিত যে দেখো এই শত্রুগুলি আমাদেরকে কিছু বলে না এখন খুশি যে তারা ইসলামের এই অদা করতেছে কি করতেছে না কি করতেছে ওরা তো ধোকা দিচ্ছে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 আমরা আশাবাদী যে আমাদের রব আমাদের খতা আমাদের গুণাগুলি কী করে দিবেন মাফ করে দিবেন না আনকুন্না এই কারণে যে আমরা সর্বপ্রথম ইমান নিয়ে এসেছি এই কারণে আমরা আল্লাহর কাছে পূর্বকৃত গুনার জন্য আমরা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 এটি তো একেবারে সবচেয়ে বেশি পশ্চাৎপ্রজাতির অংশ এটি কী আছে এটির আমরা ফিসে ফেলতে পারব ও ইননাহুম লানা ল ইজুন এরা তো আমাদেরকে ক্ষুব্ধ করতেছে এদের তৎপরতা দিয়া এদের কার্যক্রম দিয়া আমাদের গুসার উদ্বেগ করতেছে এরা ও ইন্না লা আলাহা ধীর আমরা সবাই সতর্ক আছি আমরা সবাই কি আছি সচেতন আছি আমরা এদের ব্যাপারে সম্পূর্ণ সুচ্চার আছি আমরা আমি যে মেয়ে হা দির আমরা বিভিন্ন দল বিভিন্ন বাহিনী রে কুবরা চিতা বিজিএফ সিআইডি তারপরে পুলিশ আমরা এই বিভিন্ন কাউন্টার টেররিজম আরও কি কি নাম দিয়া আমরা কী খুব সুচ্চার আছি হা দিরুন আমরা খুব সুচ্ছার আসি সচ সতর্ক আছি না আছি কোনোভাবে তারা কি করতে পারবে না এই দেশে চরকার যে শিকার কাটতে পারবে না এই দেশে মাথা ওঠায় দাঁড়াইতে পারবে না আমরা শেষ করে দিব কিন্তু যখন আল্লাহওয়াল্লাদের অবস্থানটা কি ছিল যে তারা ভয় পায় নাই তখন আল্লাহ কি করেছেন ফাখ রাজনা হুমিং জন্না তিম এ ফেরাওন এবং তার দলবলকে তাদের বাগ তাদের এই নহর সুইমিং পুল পুকুর তাদের এই সমস্ত আরামায়সের জীবন উপকরণ থেকে বের করেছি আমি ও কোনো জিন এবং ধন সম্পদের গুদাম, গোদাম মন্ত্রণালয় এগুলিতে বের করছি ও মাকামিং করিম সম্মানজনক আসন সংসদ এই সেই বিশাল মঞ্চ এগুলির থেকে এদেরকে বের করেছি কাজা লিকা এইভাবেই ওয়া ওর আসনাহা বনি ইসরায়েল এইগুলির মালিক বানাই দিয়েছি কাদেরকে বনি ইসরায়েলদেরকে এটা তো ঘটনা বলেছেন যেহেতু ওরা ভয় না পায় অটল রয়েছে আল্লাপাক তাদেরকে শত্রুরে শেষ করছে আর তাদেরকে প্রতিষ্ঠা করছে আমরাও যদি এই মৌলবীরা যেই হেফাজতের ডাকে হোক আর যেই ডাকে হোক তারা যখন মুহ মাঠে নামছে আল্লাহর দিনের ব্যাপারে সার না দিয়ে যদি অটল থাকতো এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সরিয়েভাবে আল্লাপাক কিনিস দেন সেইগুলিকে বাস্তবেই যদি গ্রহণ করতো পিতালের পথে যেত ওরা তোমাকে হত্যা করছে হত্যার পরিবর্তে এখন তুমি কি করবা আগে না প্রতিবাদ করেছো করেছো কিন্তু যখন তারা তোমাকে হত্যা করলো একটা মানুষের হত্যার বদলায় উসমান রাজি আল্লাহ তাল হত্যার বদলায় রসাম চোদ্দশো সাহবাহিক রাম নিয়ে আনাই মা গেছেন যে আমরা চোদ্দশো মরবো তারপর উসমানের হত্যার নিব বদলা নিব একজন মানুষের দাম এমন পুরা পৃথিবীর চেয়ে বেশি লাকাত্রাতো দমিন হাকিন ইফতারির দিনে আমার হাদিসের পুরা শব্দটি সরণ নাই যে মুমেনের এক ফুটা রক্তের মূল্য পুরা পৃথিবীর চেয়েও আল্লাহর কাছে কী বেশি পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে এক ফুটা রক্ত ঝরা মুমেনের এটা পাকের কাছে বেশি কি জঘন্য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 এদের থেকে সবক নেওয়া এদের থেকে পরামর্শ নেওয়া যে তোমরা তো বড়ো বড়ো কাফেরদের সাথে আমেরিকার সাথে লড়তেছ রাশিয়ার সাথে লড়েছ আমাদের আমরা তো এই ছোট্ট তাভতের মোকাবেলায় পড়ে গেছি এখন আমরা কি করি আল্লাপা দুনিয়ার মধ্যে ব্যবস্থা দিয়ে রেখেছেন না সেই বরং ওই ধরনের কাজ যারা করতেছে এরা এখন এদের বিরুদ্ধে নামছে এদের কি নামছে বাস্তবে যারা হক জমাট আল্লা শত্রুদের সাথে যুদ্ধ করতেছে এদের বিরুদ্ধে কি করছে মিল আনন্দ প্রকাশ করতেছে যে আমরা তো নামাজ পড়তে পারতেছি আমরা তো মাদ্রাসায় পড়াইতে পারতেছি আমাদের মাদ্রাসাকে এখন জঙ্গিবাদী মাদ্রাসা বলে না আমাদেরকে এখন জঙ্গিবাদী বলে না আহ কাপেরদের পক্ষ থেকে সার্টিফিকেট পায় ফেলছে এর অর্থ কি আল্লাহর সার্টিফিকেট হারাই ফেলছে কাফের অর্থ কি আল্লাহর সার্টিফিকেট হারিয়ে ফেলছে কারণ কাফের কখনো তোমার প্রতি খুশি হবে হওয়ার অর্থ এলো তোমরা তাদের আদর্শ কি করছো গ্রহণ করেছ আর যখন কাফের তোমার প্রতি খুশি যাই রাখো আল্লাহ তোমার প্রতি অখুশি কাফের যখন খুশি আল্লাহ পাক কি অখুশি খুশি অসন্তুষ্ট আল্লাহ পাক নারাজ আল্লাহ ফাঁকির গুসা কিনতেছ এই সমস্ত লোকদের সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহ তালা আমাদের বুঝার আমন করতে হবে আখরুদ আলান